মা সন্তান জীবিত এই সুবাদে মুখে হাসি আসছে নিজেদের এই কথা মা ভুলে গেছে এমন আদুরে মা আজ বউর কথা শুনি মা ভালো লাগে না এই কষবকালীন মায়ের কষ্ট দ্বিতীয় কষ্ট যার বাঘ জানে পান না এখানে একটা প্রাসঙ্গিক কথা বলি আমি কষবকালীন যে চিত্রটা সংক্ষেপে আপনাদের সামনে তুলে ধরলাম োগ্রাফি সব করে ধরি দেখি দেখি নাই সন্তান কোন পজিশনে আসে কোন দিন ডেলি হইতে পারি হইতে পারে কোন দিন কি হইতে পারে এগুলো টপ লেভেলের পারিবারিক কন্ডিশন ঠিক না আর আমাদের গ্রাম্য অশিক্ষিকা মায়ের চিত্র হইল আগে যেটা করিলাম এখন একটু চিন্তা করেন দুই চিত্রের মধ্যে কোনটা ভালো কোনটা ভালো এটা বুঝতে হইলে এই মাতৃ কেন্দ্র তথা ডাইনি বিভাগের এর আবিষ্কারে গোড়ার ইতিহাসের দিকে একটু লক্ষ্য করেন উনিশশো সালে আমি যখন জমত উল্লাহ ছাত্র আমার স্পষ্ট মনে আছে মনে আছে তখন আমাদের জনপ্রিয় দী পত্রিকা ছিল আজাদ পাকিস্তান আমলে সে আজাদ পত্রিকার ভিতরে একটা টিচার ঘুরছিলাম লিখক সেখানে একবারে সময় তারিখ উল্লেখ করিয়া একটা বিষয় ष्कार कर ख्रीस्टान जगत सर्वश्रेष्ठ गिरजा जे कैलिफोर्निया आई गीर्जार दून कक्षे ते नीति निर्धारक मीटिंग बढ़े को सांबादिक प्रवेश कथा पैर कौशल तेजर से তারা দলের তে ক্যামিনেটেড ফিট করে রেখেছে সেখানে আলোচনা হইছে যত কোটি কোটি লক্ষ লক্ষ ডলার আমরা ব্যয় করি মুসলমানকে খ্রিস্টান বানাবার জন্য আশানুরূপ মুসলমান খ্রিস্টান হচ্ছে না কেন অন্যন্য জাতি হয় মুসলমান সেভাবে তাদের আশা মতো খ্রিস্টান হইতেছে না যদিও কার জোয়ান খ্রিস্টান হয় টাকার লোবে নারীর লোবে বুড়া কালে আবার করি মুসলমান হইয়া যায় কারণটা কি চিন্তা করি তারা বুঝতে পারল মুসলমানদের নদী তার মোকাবিলা করার ক্ষমতা দুনিয়ার কারো কাছে নেই সেটা হল কি মুসলমানদের বাচ্চা ছেলে হোক মেয়ে হোক ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গে দুনিয়ার কোন শব্দ কানে যাওয়ার আগে ইসলামের তরিকায় কোন শব্দ শব্দ তার কানে দেওয়া হয় এতে বাচ্চার রু খুশ হয় আলহামদুলিল্লাহ মুসলমান এবারে জন্ম নিচ্ছে এবং এই আজান একামতের প্রভাব তার জীবনের এইভাবে পড়ে এই বাচ্চা সহজে বেইমান হয় না আমাদের চেষ্টায় যদিও জুয়ানের বদমত্ততার সময় টাকা লোবে গায়ে লোবে নারীর লোবে কাউ কাউ খ্রিস্টান হয় বুড়াকালে যখন তার জবানের তেজ ভাটা বলে যায় তখন ওই শিশুকালের সেই শিক্ষার ধাক্কা দেখা যায় আবার মুসলমান বললেন এখন মুসলমানদেরকে আশানুরূপ খ্রিস্টান করতে হলে এমন কৌশল বাহির করতে হবে যেমন মুসলমান বাচ্চাদের কানে আদরে একমত না পড়ে বোঝেন যারা মুসলমানদের ছেলে মেয়ের কানে আদান একমত না ফলে এই চিন্তা করেই তারা এই মাতৃ সদন কেন্দ্র তথা গাইনি বিভাগ দিয়া এই গর্ভবতী মায়েদের সেবা চিকিৎসা ইত্যাদির নামে এই ডিপার্টমেন্ট খুলে দিছে উদ্দেশ্য সেবার নামে চিকিৎসার নামে এক দেড় মাস পর্যন্ত রাইজা সেলে সেবা যত্ন করে শক্ত করা করবে আর দুনিয়ান গান বাজলেকারে শুনেই দিবে এক মাস পরে কাউ বাসা নিয়ে সেদের কানে আর আদান দেবে না এই কৌশলে মুসলমান বাচ্চাদের কান থেকে আদালয় পথ না দেওয়ার জন্য খ্রিস্টানের ষড়যন্ত্র দ্বারা এগুলো আবিষ্কৃত হয়েছিল এই জন্য আজ জন্ম নিয়ন্ত্রণ বলেন পাশ্চাত্য সভ্যতার আকর্ষণ বলেন সহ ধ্বনীদেরকে যত তাড়াতাড়ি ধরে আমার গ্রাম্য গরিব পাবলিক মুসলমানকে ধরতে পারে না কারণ তাদের কানে তাদের বাচ্চা কানে আজও একামত পড়ে এখন বুঝেন কর্মীটিতে হতে আছে। আল্লাহ মুসলমানদেরকে ইরুদিন আসলে এইসব সুদূর প্রসারী স্বতন্ত্র থেকে আবার থাকার তফিক দান করুন বলতেছিলাম গর্ভধারণের প্রসবকালীন কষ্ট মায়ের দ্বিতীয় কষ্ট মায়ের তৃতীয় কষ্ট ভাগে বলা হয়েছে কমপক্ষে দুইটি বছর উলে কাকে স্তনের তথা কলিজর রক্ত পান করে সন্তানকে বড় করা দৈনিক যদি আপনি এক কোয়া দুধ খান দুই বছরে তিনশো সাহ্যগুলো সাতশো বিশ দিনে কত মন রক্ত মার খাইছেন চিন্তা করুন এইভাবে দেহের রক্ত গঠিত দুধ দিয়া সন্দেহে মানুষ করা এটা মায়ের একাকষ্ট হইতে পারেন এই মতো আব্বায়ক কলন হাব্বাই লয় বনে লয় খাই লয় সবাই ঠিক তবে সবার বাচ্চা পেশাব করে দিব আব্বালে আমরা সর বন্যাস করছি এখন আব্বার ভূত লয় নাই মার ভূত হয়ে গেছে তো পেশাব পায়খানা করলে মা কেউ নেই আহ আমি নিশ্চক দেখছি গ্রাম্য গরিব মা तीन मासान कुल गरीब मेरे कपड़ सूपड़ कम तीन मासान डायरिया पतला फायखाना कर बमी कर माघ मासंबा रेक राए, ना जाते गरीब मे काबड़ सुपर खत्म होया गीजा दुर्गंध लम्बा देखो बाकी असहाय दुर्गंधमयूपर निजे पीठ रखा शुकना आसर उहुरुक संगे जलइा धरी शीतनेक ठक करते ठंडा लाइते दें दुनिया कारो पक्ष संभव नई तीनटा कष्ट मै एका एक करें आल्लासूल मार कथा पर पर तीन बार बोल आब्बर जत्न चेष्टा कर मार मत परा जा তার প্রমাণ দুনিয়াতে কারো যদি বাপ মরি মা থাকে দেখা গেছে মা থাকলে মায়ের আদর কারণে এই ছেলেদের আর মা মরি বাপ থাকলে তার শুকুর কপালে আগুন দেখাব কারো মা মরে বাপ থাকলে তখন শুকের কপালে আগুন আগুন লাগলেও তখন সন্তানের দায়িত্ব বুড়াকালে যদি তার মা মরে যায় এই বুড়া বাপকে বিয়ে করাইয়া খেদের সুযোগ করে দেওয়া সন্তানের ভরে ওয়াজিব কিন্তু যারা অশিক্ষিত বা কুশিক্ষিত এরা বুড়া বাপকে মা মরি গেলেও বিয়ে করতে প্রস্তুত হয় না এরা দিদি শিক্ষার অভাবেই এই মানুষগতার সৃষ্টি তো বাবার চেষ্টা করলে মার আদর করতে পারবে না এটা একটা জন্মগত কারণ আছে মিম্মা কোন ভাবে তার ইঙ্গিত আছে ফালিঞ্জুরের ইনসান্তাটা পাখের তফসিলে দেখা যায় যে দুই ফুটা পানির সমন্বয়ে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন এক ফুটানি সে আব্বার পিড়ের থেকে আর ফুটা ফুটানি মায়ের বুকের থেকে মিম্বাইনি সুলবে রয়ে কুদ্রদের গ্রীষ্মা দেখুন आब्बर नीचे पीटे मार निचे बुक आब्बर मोहब्बत पीटमार्का मार मोहब्बत बुकमार्का चेष्टा करल मार मत आत सम्भव प्रश्न जगे आल्लाब्बर मोहब्बत मारती कमाई दीदा रखते मार मोहब्बत बड़ा दी हूं रखते जदि मार मोहब्बत सुलवाना ना दी তাহলে গরিবের সন্তান তিন মাসে ডাইয়াওয়ালা একটা অবাসত না আবার বাবার মহাপুজে মার মতো অন্ধভাবে দিয়ে দিতেন তাহলে আব্বা মার যত হওয়া সব সন্তান দুষ্ট হইত একটা মানুষ হইত না আল্লাহাদ মার মহাপুজ ষোলো আনা দিছে ছোটকালে বাসায় তোলার জন্য আব্বার বহুত কমায়ে দিছে দিচ্ছেন মারিফুগি মানুষ করার জন্য এটা কুদ্দ ক্রিসমা আমাদের উপকার রাখছে জানলার আব্বা তাদেরকে শাসন করলে সে মানুষ হবে আর মা তো শাসন করতে অপারণ কারণ মহব্বত তাকে শাসন করতে দেয় না এই হিসাবে মার মহব্বত বেশি আব্বার মহব্বত একটু কম তো মার অধিকার বারো আনা তিনবার বলা হয়েছে আব্বার অধিকার তাই আনার এখন যদি প্রশ্ন উঠান যে নারীদের অধিকার মার অধিকার বেশি কই তো আছেন সম্পত্তিতে অবধেক পায় যেটার জব আমার বন্ধু বন্ধুমালা অলস গতকাল দিচ্ছেন এই জন্য আমি সে জব অধিকার যাচ্ছি না আমি বলবো সম্পত্তি অর্ধেক পাওয়াটাও যে মূলত অর্থনৈতিক দৃষ্টিতে বেশি পাওয়া এটা তিনি প্রমাণ দিচ্ছেন সুতরাং এ প্রশ্ন উঠাইয়া ইসলামের বুলদারা তার মানে এ বেচারী অর্থনীতিও বুঝে না সামাজিকতাও বুঝে না বরং সর্বদিক দিয়া ইসলাম নারীদের পাওনাটা পড়াই দিছে যেটুকু তার জন্য দরকার তার সাথে আর পুরুষদের তার এর শক্তি আছে সাথে অধিকার কর মরে গেলে কাপড়ের কাপড়ও তো নারীদের বেশি দেয় পুরুষদের তিন কাপড় নারীদের পাঁচ কাপড় এখানেও তো বেশি কবরও তো পুরুষের জন্য না বিভাজ্য নন আর নারীর কবর বুক পর্যন্ত তারপর কোরআন শরীফে সুরে মরিয়ম আছে আছে কোন পুরুষের নামে বা রেজাল নামে কোনো দিক গেলে আমরা দেখি নারীদের অধিকার বেশি পুরুষ থেকে কিন্তু এরা বুজরাকে সমান অধিকার নামে চিৎকার দিয়া নারীক হারাইয়া মাঠে মাঝারে নাইমা পুরুষের পাশে আইসা তাদের আসল মূল্য ধ্বংস করতে চায় যে ধ্বংস করার কারণে তারা এত অতপতরে না গেছে বর্তমানে চট্টগ্রাম শহরে গোল আলুর কেজি কত 10 টাকা না এক কেজি গোল যে গোল মাটির মধ্যে হয় যে মাটির মধ্যে সবাই পেশা পায়খানা করে এক কেজি গোল দাম 10 টাকা এক মনের দাম সাড়শো টাকা এই আলুর দাম বাজারে এই পরিমাণ আসে ভদ্রলোকের এম এ পাস এমএসি মেয়ে আয়মন তিন মন দেহের ওজন বাজারে আধা দাম নাই কয়েক লাখ টাকা জরিমানা দিলে কারো বৌ বানা দিতে কোন দিকে গেছে দুই মনে আয়মন ওজনের মেয়েটা ডিগ্রি করলে এম এ পাস করলেও আরেকজনের বৌবার জন্য আব্বাহ কয়েক লাখ টাকা জরিমানা দিতে হয় ঠিক নেই যদিও ফ্রন্ট হারাম আমরা ফ্রন্টের বিরুদ্ধে অত্যন্ত মজবুত ভাবে বক্তব্য রাখি কিন্তু তারা এই সমস্ত আকাম কুকাম করে তারা তো আমাকে আসে না তারা তো আমাদের কথা কোনো দামি দিকের আসি না বিয়ের সময় পাতৃপক্ষ থেকে কিছু আদায় করা বিলকুল হারাম আদা দুই প্রকার একটা জবরদস্তিমূলক আদায় একটা আওয়াজি আদায় আমি শুনছি থেকে নিয়াও দিতে হয় এ জাতীয় দিলে এটা নেওয়া হারাম হবে এটা এরকম হারাম আল্লাহর কাছে ত্যাপের কান্নাকাটি করিলে এই গুণা মাফ হবে না দুনিয়ার যে কোনো গুণা আল্লাহ নষ্ট করি করলে আল্লাহ তুলে মাফ করেন সিঁড়কির গুণা মাফ করেন বয়সুলের মধ্যে কিন্তু বিয়ের সময় মেয়ের বাপর থেকে নিশ কুদার কসব তাকলে মাফ হবে না যে পর্যন্ত তাহলে সে ফেরত না দিবে সরব পান করো বটুল্লাতে আগুন লাগাও যত কিছু করো তবে জ্বালা বাপ করিবো কোন মানুষকে কষ্ট দিয়া মানুষের কষ্ট করলে তবা তোরা এগুনা মাফ হবে না ফোন যে বিয়ে হবে সে বিয়ে যে ভরাইব যে সাক্ষী হইব যে রেস্ট্রি করিব সব গুনে কর তবে বিয়ে ভরাইয়া সাক্ষী করে মাফ হইব আর এই দূরে বিয়ে তার বাপ এটা ফেরত দেওয়া ছাড়া মাফ হবে না গুনে আল্লাফাক আমাদেরকে এই যে তিয় ফনের মতো হারাম প্রতার বিয়ের থেকে মুক্ত থাকার তহসিক দান করব যদি তাহলে পেলেন দাওরা ভাস করি টাইটেল ভাস করি ফোনের আশা করে তাইলে এর সাথে বলো তো ভালো ছিল গোরবানির বড়দের থেকে তো তার দাম আরো কম হওয়ার কথা কেন সে দাওরা হল কেন সে হাতিস্তফসির হারাম টাকার জন্য লালাইত হইয়া গেল এই হারাম টাকা লালাইত হওয়ার দ্বারা তার এই কোনো দাম শিক্ষার আমার দ্বারা আমরা তালেবালিম ভাইয়েরা এই নিয়ে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হব। যে আল্লাহ সুবাহা যে আলম নবীকে দিছিলেন যে আলিমের দাস্তরখানে সাহা কালাম বসছিলেন সিদ্দিক আকবর বসছিলেন উমরে ফারুক বসছিলেন আমি না করি যাতে আমাদের মুরব্বীদের মন ছোট হইতে পারে আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন ক্যাসেটির প্রযোজনা ও পরিবেশনা করেছে আল আরব এন্টারপ্রাইজ হাট হাজারি চট্টগ্রাম